আনাস রদিল তাল হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাসাল্লাম কখনও শুকুর যা অর্থাৎ ছোট ছোট পাত্রে আহার করতেন তার জন্য কখনও নরম রুটি বানানো হয়েছে কিংবা তিনি কখনও টেবিলের উপর আহার করেছেন বলে আমি জানি না কত দাকে জিজ্ঞেস করা হলো তাহলে তারা কিসের উপর আহার করতেন তিনি বলেন দস্তরখানের উপর